ইবনু উমার বা ইবনু আমর রাজিয়াল্লাহ তালু হতে বর্ণিত তিনি বলেন নাবি সাল্লাহ আল্লাহ সাল্লাম এক হাতের আঙ্গুল আর এক হাতের আঙ্গুলে প্রবেশ করান